যখন আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন একটি বাড়িতে কোন একটি ঘরে কার ঘরে আল্লাহর ঘরে যখন কিছু মানুষ কিছু কম একত্রিত হয় কিতাব আল্লাহ একত্রিত হয় কি করে আল্লাহর কিতাব তালাবাদ করে এই যে আমরা তালাবাত করলাম না এবং আরো পরে তাপসের করার সময় একা এতলাবাদ করি না নবী শ্রী বললেন ইয়াতলো না কিতাব আল্লাহ এই মানুষগুলো গুলা একত্রিত হয়ে আল্লাহর কিতাব তালাওয়াত করে তাদা রসো না হো বাইনা হোমা রসো না হো বাইনা হোম মানে যে মানুষগুলা বসছে এই মানুষগুলো ওই কোরআনের যে আয়াতটা তালাবাদ করেছে সেই আয়াতটা জন্য করে। ইয়া মানে ওই আয়াত গুলো জন্য সবাই এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ তাপসির ধার্স ধার্স মাধ্যমে সবাই ওই আল্লাহর কথাটা বুঝার জন্য চেষ্টা করে এরকম যে মানুষগুলা করবে এদেরকে কি করবে আল্লাহ চারটা ফজিলত দান করবেন সোহান এক নম্বরে যেটা দান করবেন আল্লাহ হবে সোহানা নাজিল হবে সাকি না বুঝেন সাকি না হলো প্রশান্তি প্রশান্তি প্রশান্তি এটা আল্লাহর একটা বড় নিয়ামত সাকি না এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা সাকিনা একটা নিয়ামত এক নম্বরে আল্লাহ পাক সাকিনা দিবেন আমরা সাকিনার ব্যাখ্যার দিকে আর যাচ্ছি না দ্বিতীয় হলো রহমা আল্লাহ রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে তাদেরকে বেষ্টন করে রাখবেন সোহা আল্লাহর ফেরস্তারা মালা ইকার তাদেরকে বেষ্টন করে রাখবেন ওয়া জাকারা হুম আল্লাহ রিকটবর্তী যারা আছেন তাহলে আপনাদের ব্যাখ্যায় বোঝা গেল যে আল্লাহ সুবান কোথায় থাকেন আর সে আজিমে থাকেন আল্লাহ পাক এই আরশে আজিমের কাঁচা কিনারে কারা আছেন মালা ই কারা কি করে আল্লাহর আল্লাহর তারা বহন করে। আল্লাহ তাদের কাদের উপরে বহন করে রাখে তাহলে আছেন। এই তাদের কাছে এই লোকগুলার নাম ধরে ধরে আলোচনা করতে থাকেন তাহলে আপনি দুইটা ফজিলত তুলনা করেন একটা আপনি জিক্রুল্লাহার জন্য আসলেন আরেকটা তেলাওয়াতে কোরআনের জন্য আসলেন তাহলে দুটার ফজিলত কত বেশ কম দেখেন একটার ফজিলত হচ্ছে শুধু গুণা মাফ হচ্ছে মর্যাদা বৃদ্ধি হচ্ছে আর এটার ফজিলত আল্লাপের পক্ষ থেকে আল্লাহ পাক আল্লাপিল করতেছেন দ্বিতীয় রহমত দ্বারা আচ্ছাদন করছেন রহমত কার থেকে আসে আল্লাহর থেকে রহমত আসে আল্লাহ আল্লাহ ছাড়া কারো থেকে রহমত আসে না তিন নম্বর আল্লাহর মালাইকার নির্দেশে বেষ্টন করে আল্লাহ নির্দেশে আল্লাহ নিজে এই মানুষগুলার কথা মানুষ আলোচনা করেন আর তাহলে এই এত কেন এর কারণ হলো কিতাবটা কার আল্লাহ আলোচনা হচ্ছে নদায় কিন্তু কিতাব কোন জায়গার আরশে আজিম এর লাভে মাহফুজের কিতাব এই জন্য এই মানুষগুলার নাম এই মানুষগুলার তালিকা আর সে আজিমে চলে যায় সুভান তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারি যে কোরআনে কারিম এর বসা কোরানে কারিমের তাফসির শোনা কোরানে কারিমের হালাকা দার্সের আলোচনা পর্যালোচনা শোনা যে কত বিশাল পজই ল